এতক্ষণ শুনলেন টাইফুন শিল্পী গোষ্ঠীর বারোতম অডিও অ্যালবাম পাহাড়ি ছন্না কণ্ঠ দিয়েছেন মাহিদ্দিন ফাহাদ তৌহিদ রেদওয়ান বদরুজ্জামান নাবী মাহমুদুল হাসান আমিনুল ইসলাম ফারুক হুসাইন ও সাব্বির আহমেদ শিশু শিল্পী আমিনুল তাইমি বেলাল নাইম সাজিত শাকিব হাসান নাজমুস সাকিব মালিহা মাহিমা মহসিনা শর্মীলা ও মহাইমিনা গানের কথা লিখেছেন গাজী নয়ন ইসলাম মাহফুজ বিল্লা শাহী ইশারুল ইসলাম মুজাহিদুর রহমান ও মাহিউদ্দিন ফাহাদ সুর করেছেন মাহিউদ্দিন ফাহাদ বদরুজ্জামান নাবিল নিয়াজ মাদুম ও মাহফুজ বিল্লাহ শাহী সার্বিক তত্ত্বাবধানে এস এম ইশারুল ইসলাম সঙ্গীত পরিচালনায় মাহিউদ্দিন ফাহাদ পরিচালনা সহকারী তাওহিদ রেদওয়ান ও বদরুজ্জামান নাবিল কৃতজ্ঞতা শিকার ডাক্তার ফখরুদ্দিন মানিক মোহাম্মদ দিলওয়ার হুসাইন আবু নাসের আতাউর রহমান বাচ্চু সাইদু রহমান মুজাহিদুল ইসলাম রাগিব ও গাজী নয়ন ইসলাম ধারা বর্ণনায় গোলাম ফারুক মুকুল প্রযোজনা টাইফুন শিল্পী গোষ্ঠীর খুলনা समन्वित सांस्कृतिक मल्लिक